ফু তখতে সুন্দর দিন খটাইতাম আমরা ফুরু তখতে সুন্দর দিন খটাইতাম তখতে সুন্দর দিন খাম আমরা ফুরু তখতে সুন্দর দিন খটাইতাম মুত দিয়া বসিবাহ আাইয়া থালিগোটি দিয়া আমরা খে খেলাইতাম सुनमेतियाते सुंदर दिन काटा ফু তাকতেতে সুন্দর দিন খটইতাম ফোর তাকতে সুন্দর দিন খটাইতাম আমরা ফোর তাকতে সুন্দর দিন খটাইতাম গীসম সমা আইয় ডে দৌড়ি গিয়া বুতল দোইতাম গীসম সমা আইয় ডে দৌড়ি গিয়া বোতল সুর ফতে সুন্দর দিন খামা ফোর সুন্দর দিন খাটাইতাম ফোরু তান খাটাই আমরা পুরো তাকতে সুন্দর দিন হটাই ইস্কুল গিয়া হোকলে মিলিয়া মাস্টর বাবু আইতনা করি দুয় করি ইস্কুল গিয়া হোকলে মিলিয়া মাস্টর বাবু আইতনা করি দুয় করি তো অন্য যে সারো খোল মায়া কর্তা জবর অন্য সারো খোল মায়া কর্তা জোবর হকলে ডরাইতাম দেখলে হকলে ডরাই সুন্দর দিন খাটাইতাম আমরা ফোরু থাকতে সুন্দর দিন খাটাইতাম ফোরু থাকতে সুন্দর দিন খাটাইতাম আমরা ফোরু থাকতে সুন্দর খাটাইতাম খাইলে খে খরাত গেলে হোলজা আর্টেঙ্গো বলে খাবাই মাই খরাত গেলে খোলজা আর্টেঙ্গো বলে খাব নাজমুল বলে ইতা দিনার কোন দিন নাজবুলন আনায়ার দিন। ফুল সিরা তোর গাঠ আমি কিলা ফারাম হে ফুল সির গাঠ আমি কিলা ফারাম ফোরুখতে সুন্দর দিন খাটাইমরা ফু তাতে সুন্দর দিন খাটাইতাম ফরু তাকতে সুন্দর আমরা ফুরু ফোরুখতে সুন্দর দিন ফুরু ফোরুখতে সুন্দর দীন খাটাইমরা ফু তুন্দর দীন খাইম ফুরু তখতে সুন্দর দিন খাম আমরা ফুরু তখতে সুন্দর দিন খা